শ্রোতা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকটি ফিখি মাসালা নিয়ে এ পর্যায়ে যে মশালার আলোচনা হবে সেটা হচ্ছে তাইমুং শর্ত নিয়ে এবং যে কারণে তাইমুং হয় হ্যাঁ তাইম জায়েজ হয় যদি পানি ব্যবহারে কোনো ব্যক্তি অক্ষম হয় সেই অক্ষমতা হয়তোবা পানি না পাওয়ার কারণে হতে পারে অথবা পানি ব্যবহার করলে কোনো আশঙ্কা দেখা দিতে পারে কোনো রোগের অথবা কোনো অত্যধিক ঠান্ডার আশঙ্কা দেখা দিতে পারে তাইলে যদি কোনো ক্ষতির আশঙ্কা দেখা দেয় হ্যাঁ রোগ অথবা পানি ব্যবহারের মাধ্যমে রোগ অথবা অত্যধিক ঠান্ডার তাইলে সেই সময়ে আপনার তাইম করা জায়েজ হবে মাধ্যমে আমরা বুঝতে পারি যে তাইমুম দ্বারা তাইমুম আপনার মাটি চলবে এবং পানি ব্যবহার করতে চলবে এটা একটু আরো বিস্তারিত আমরা বলছি এবং তাইম বিশুদ্ধ হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে বাদতের মধ্যে শর্ত আর তাই মন একটি বাদত দ্বিতীয় নম্বর হচ্ছে মুসলমান হওয়া শর্ত কারণ কাফের তাইম করলে সেটা হবে না কারণ তাইমুনটাই বাদত এবং তৃতীয় নম্বর সব জ্ঞান জ্ঞান থাকতে হবে জ্ঞান সচল থাকতে হবে তাইলে যার জ্ঞান ज्ञान नहीं पार्थक्य ज्ञान सात बच्चों मध्य हो, हो जाए पांच नम्बर पानी व्यवहार करते अक्षमता आता पानी ना कर थे छी বলেন পবিত্র মাটি একজন মুসলের জন্য পবিত্রতার মাধ্যম যদিও সে পানি দশ বছর না পেয়ে থাকে থাকে না কেন যদি পানি পায় তাহলে নিজের যেমন রোগের আশঙ্কা দেখা দেয় বা অথবা রোগ থাকলে সে বেড়ে যাবে অথবা সুস্থ হইতে দেরি হবে পানি ব্যবহারের কারণে তখনও ব্যবহার করতে পারে যেমন আল্লাহ বলেন ইমকুম থার তোমরা যদি অসুস্থ হয়ে থাকো এবং এরকম ভাবে যার মাথা ফেটেছে তারা গেছে মগজের মধ্যে পানি ঢুকে কিন্তু তার ব্যাপারে রসুল বলেন তারা তাকে উল্টা ফুতুয়ে দিয়ে হত্যা করে সে আল্লাহ তাদেরকে ধ্বংস করুক হ্যাঁ তারা কেন যদি না জানে জানা ব্যক্তিকে কেন জিজ্ঞাসা করবে না কারণ অক্ষমতার চিকিৎসাই হচ্ছে जिज्ञासा भावे बस ठाण्डा थके क्षतर आशंका पानी व्यवहार कर लेंसम तेमाना जामन आशी हादी ছিল খুবই ঠান্ডা তখন আমি যে যদি আমি গোসল করে আমি মরে যাব। হ্যাঁ তখন আমি তাইম করেছি এবং আমার সাবিদেরকে নিয়ে হ্যাঁ আমার সাথীদেরকে নিয়ে সালাদ করেছি ফজরের সালাত। হম এবং এটাও রেস্কুলের পক্ষ থেকে সমর্থন পাওয়া গেছে হাদিসটা আপনার আবুদাবুদের মধ্যে পাবেন তিনশো सुधन छह नम्बर बेपर जो शर्त तबित्र मटी दिए होते नापा नूरे बड़ी थे हाथ लागे हाँ एरक যেমন নাপাক নাপাক মাটি যেন না হয় যেন কোন মাটির মধ্যে প্রস্রাব করেছে এখনো পবিত্র করা হয়নি এরকম মাটি দিয়ে চলবে না যে তোমরা দিয়ে তেমন করো এবং সেটা দিয়ে তোমরা চেহারা এবং দুই হাত কে মাসাই করো এবং আব্বাস বলেন যে সঈদ বাণী হচ্ছে যে চাষের যে মাটি যেটা চাষবাস করা যায় সেই মাটির উদ্দেশ্য আর मानी पवित्र तबित्र मटी हाथ है पवित्र मटी ना पावा তাইলে যেটা পায় যেমন হতে পারে পাথর হতে পারে সেটা দিয়ে মাসিক কোন সমস্যা নেই এমন হতে পারে কারণ আল্লাহ বলেছেন আল্লাহ যে দুলা বাড়ি সেটাও মাটির প্রকারের মধ্যে সামিল সুতরাং এই শর্ত গুলা আমাদেরকে ক্ষেত্রে মনে রাখতে হবে আল্লাহ আমাদেরকে তা করার তফিক দান করুন